created with free version for non commercial use ditiya hadith dekha ja ka wa nabi horaira radhiyallahu anhu anil nabi sallallahu alaihi wasallam qala iza da'a rajul wa imra'atahu ila firashi fa'abat anta jiya fa batat qadwana la'nat al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 নিজের বাপের আমলের দিকে যান একটু অতি তে বছর আগে বা দাদা আমলের দিকে যান তো আমরা দেখতাম দাদাদের নানা নানি ও ওদের আলাদা বিছানার ব্যবস্থা আছেই তাই না কথা হচ্ছে যে একসাথে স্বামী স্ত্রী ঘুমানো এটা কোন শরীয়তের বিষয় নয় তবে স্বামী যদি চাই যে ঘুমাতে হবে সেটা যায় আর যদি স্বামী যদি নাই যা তুমি পীতক ঘুমাও সেটাও যায় কেউ বলতে পারবে এখানে সহবাস হচ্ছে স্ত্রীর হক কিন্তু একসাথে হ্যাঁ তো ঠিক আছে স্বামী যদি চাই তো স্বামীর আনুগত্য যেহেতু স্ত্রীকে করতে হবে সেই জন্য তখন আবার জরুরি হয়ে যাবে স্বামী যদি বলে জান আমার সাথেই ঘুমাইতে হবে তখন সেটা মানা কি হয়ে যাবে জরুরি হয়ে করা জরুরি কিন্তু স্ত্রীর কথা মানা স্বামীর জন্য অজেব স্ত্রী হুকুম করলে তাহলে স্ত্রীকে তাহলে তবে ভালো স্বামী স্ত্রী যদি ওই রকম আগ্রহ পোষণ করে অথবা বলে কোন হুকুম করে আর সেটা জায়জ হয় আর স্বামী করে তো যাইজ আছে সেটা ফরজ করতে পারবেন না বুঝতে পারছেন পার্থক্য জি কাজ কিন্তু সেই জাহেজ কাজটার হুকুম যদি হাকিম আপনার শাসক করে সেটা ফরজ হয়ে যায় শাসক স্ত্রীর স্বামী ক্রিয়েটেড উইথ